ছের এবং দূরের পিস্টিভে বাংলার আয়োজন সাথে যারা শরিক আছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আন্তরিক মোবারকবাদ আমাদের আজকের আলোচনার বিষয় হল যে কোরআন আত্মপ্রশান্তির বাহন কোরআন আত্মপ্রশান্তির বাহন কোরআন ইজ দ্য সিম্বল অফ স্যাটিসফ্যাকশান কোরআন ক্যান স্যাটিসফাই ইউর হার্ট অ্যান্ড সোল এটা হলো আমাদের আজকের আলোচনার বিষয় এই পৃথিবীতে মনে শান্তি নাই কারণ রাজাও যেমন মনে শান্তি নাই প্রজারও শান্তি নাই রানীরও নাই ছেলেরও নাই মেয়েরও নাই বাবারও নাই মায়েরও নাই পৃথিবীতে আমরা যারা আসি সবাই আমরা বক ভরা জ্বালা নিয়ে আছি কষ্ট নিয়ে আছি কবি নজরুল তো সাধারণত কবিতা লিখেছেন মাঝে মধ্যে তিনি গদ্যও লিখেছেন তার মধ্যে ওনার একটা লেখার বইয়ের নাম আছে ব্যথার দান এর একটা লাইন আমার খুব মনে হয় সব সময় সেখানে তিনি বলেছেন মেহেদি পাতার সবুজ বুকে কত খুন লুকিয়ে থাকে কে তার খবর রাখে মেহেন্দি পাতা আমরা তো জানি মেহেন্দি আমাদের বিশেষ করে আমাদের বোনরা আমাদের মায়েরা বিভিন্ন অকেশনে মেহদি লাগান বিয়ে শাদি হয় তো মেহেন্দি পাতা যখন আমরা দেখি গাছে যখন মেহেন্দি গাছে যখন পাতা থাকে পাতা তো দেখতে সবুজ গ্রিন কিন্তু এটাকে পেশার পরে বাটার পরে প্রসেস করার পরে যে এত লাল এখান থেকে বের হবে তা কে জানে তা তো জানা ছিল না এই জন্য ব্যথার দান্ত তো বইয়ের নাম আর নজরুল খুব সুন্দর করে বলেছেন যে মেহেদি পাতার সবুজ বুকে কতক্ষণ লুকিয়ে থাকে কে তার খবর রাখে যে আমরা যদিও উপরে সবাই আমরা ফিটফাট কিন্তু ভিতরে যে সদরঘাট তা কে জানে ভিতরে যে আমাদের এত ব্যথা এত আকুতি বুক ভরা ব্যথা নিয়ে অনেকেই পৃথিবীতে বেঁচে আছেন শান্তি চান কিন্তু শান্তি হয় না ছাত্র জীবনে মনে করেন এখন তো টাকা পয়সার বড় অভাব ঝামেলা অনেক আছে টিউশনই করে খেতে হয় লেখাপড়া করি চাকরি বাকরি হোক আমার কষ্ট দুঃখ দুর্দশা দূর হয়ে যাবে চাকরি হয় কিন্তু দুঃখ দুর্দশা দূর হয় না মনে করেন এখনও তো বিয়ে শাধিই করি নাই বউ নাই ঘরে এই জন্য শান্তি নেই একদিন সুন্দর নববধু সুন্দরী বউ ঘরে আসে শান্তি আর হয় না মনে হয় যে ছেলে হলে মনে হয় শান্তি হবে হলো ছেলে মেয়ে শান্তি কিন্তু হলো না এরপরে মনে করেন ছেলে বড় বড়ো হোক কারণ ছেলে মেয়ে থাকলে তো তাদেরকে লুক্টার করতে হয় পেশাব পায়খানা সাফ করতে হয় নেভি চেঞ্জ করতে হয় খাওয়াইতে হয় নানান ঝামেলা ছেলেমেয়েগুলো বড় হলে পরে ওরা ওদের মতন চলতে শিখলে আমরা বড় বুড়ি শান্তি হবে কিন্তু ছেলে মেয়ে একসময় বড়ো হয় অশান্তি আরও বাড়ে কিন্তু হায় হায় শান্তি না শেষে অনেকেই কি হয় বিভিন্ন ধরনের মানসিক রোগের রোগী হয়ে যান আর আজকাল তো সভ্য সমাজে বিশেষ করে এলিট শ্রেণির মধ্যে দেখেন হার্ট অ্যাট্যাক বেশি এদের মধ্যে আপনার মেন্টাল ডিজিজ বেশি মানসিক রোগের সংখ্যা বেশি এবং ব্রিটেন আমেরিকায় তো এমন অবস্থা হয়েছে ইংল্যান্ড আমেরিকা ইউরোপে এমন অবস্থা যে মানুষের অশান্তি এত বেশি যে তারা শেষ পর্যন্ত তারা সুইসাইড করছে এই পৃথিবীতে আমি থাকতে চাই না এমনও অনেক আজীব ধরনের পাগল টাইপের মানুষও আছে যে মরার আগে লোকজনদেরকে জিয়াফাত খাওয়া যাচ্ছে যে আমি মরে গেলে কি খাওয়াই না খাওয়া আগে তোমাদেরকে খাওয়ায় যায়। খাওয়ায় দাওয়ায় সোফায় বসে এরপরে ডেথ ইনজেকশন নিয়ে তারপরে সোফায় বসে বসে মারা যাইতেছে কারণ জীবনের ব্যাপারে তারা হতাশ তাদের কোনো আশা ভরসা নেই সোফায়ন আল্লাহ মানুষের কি অবস্থা মানুষের কি অধোপতন হয়েছে আল্লাহ মানুষকে একেবারে সর্বোচ্চ মর্যাদা দিয়ে দা বেস্ট শেফ सबथे सूंदर अवयवे मानुष के बनिए आल्ला जा रा शांति पथे आसलोना जरा आल्ला पथे आसलोना पथे अवस्था कि हल एरा अ पतने अतल तलिए गल একেবারে নিচের স্তরে গেল আপনি দেখলে অবাক হবেন কত শিক্ষিত কত জানাশোনা কালচাড মানুষ মদ খেয়ে রাস্তার পাশে পড়ে আছে হিসাব নাই তারা পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে এমন অবস্থা হয় ইউরোপ আমেরিকাতে বুড়ো তাদের ঘরের মধ্যে মরে পড়ে থাকে কেউ এসে তাদের দেখার নাই যখন কয়েকদিন দরজা খোলা হয় না তখন এসে পুলিশ এসে দরজা ভেঙ্গে দেখে যে ভেতরে দুর্গন্ধ মরা লাশ উদ্ধার করে হায় মানুষ হায় জীবন এই তো এই দুনিয়ায় আমাদের কত অশান্তি কারো মনে কিন্তু শান্তি না এখন কিভাবে আমাদের মনে আমরা শান্তি আনতে পারি আর শান্তির উপায়টা কি এটাই হলো বড় জিনিস এই সম্পর্কে আমাদের আজকের আলোচনা দেখুন বড়ো এক নিষ্ঠুর পৃথিবীতে আমরা বসবাস করি ওই যে কবিতা আছে না নিষ্ঠুর হৃদয় শশী সুদূর গগনে বসি কী দেখিছ জগতের হিংসা পাপরাশি মরে দেখে পায় তব হাসি চাঁদকেও নিষ্ঠুর হৃদয় শশী বলছে মানুষ কারণ নিজের মনে যদি আনন্দ না থাকে চাঁদ দেখে কি হবে এজন্য সুকান্ত যদি অল্প বয়সে মারা গেছে কিন্তু কথা ভালো বলেছে খুদার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি যদি পেটে ক্ষুধা থাকে তাহলে চাঁদকে দেখে আর কবিতা আসে না মনে হয় যেন এটা রুটি হইলে আমি খাইতে পারতাম আমার পেটের ক্ষুধা নিবারই বাস্তব কথা এজন্য পৃথিবীতে বড় নিষ্ঠুর পৃথিবীতে আমরা আছি ধরনের পাশে ধরনের মাঝে পাশাপাশি তবু কেউ বুঝি কারো নয় তুমি কি দেখেছো কব জীবনের পরাজয় আমরা পরাজিত অনেকেই এই পরাজয় থেকে উদ্ধার পেয়ে বিজয়ের পথে যদি আমরা আসতে চাই মনে যদি আমরা শান্তি চাই মনে যদি আমরা আনন্দ চাই আর আমরা যদি চাই যে আমরা হত হব না ইউরোপ আমেরিকার আমরা যেখানে সেখানে এভাবে জীবনকে শেষ করব না তাহলে আসুন কোরআনের ছায়াতলে। তলে এই কোরআনকে বুকে ধারণ করুন বুকের জগদ্দল পাথর নেমে যাবে এই কোরআনকে মুখে পড়ুন মুখের জড়তা দূর হয়ে যাবে এই কোরআনকে মাথার উপরে রাখুন আপনার মাথায় ইজ্জতের মুকুট বসবে এই কোরআনকে জীবনে মেনে চলুন আপনার জীবন সুখ শান্তিতে ভরে যাবে সম্মানিত ভাই বোনেরা এজন্য এই কোরআনের পথে যারা চলে তারা জীবনে শান্তি পায় আনন্দ পায় दुनिया यत व्यथार माझे एत कष्टर मजे कुरस जखनी मानुष आसे तक तरह अंतरे शांति आसे और आल्ला जेहेतु ये कुर आन दिए कुरआन केलाव करें ये कुर आन अर्थ जदिनी बोझन के जी अपनी आम करें मन अशांति थकबेना आत्मप्रशांति आपनारे आसब قرآن سرن کر سا مدد کے سرن کر তোমরা আমাকে স্মরণ করো আমি কোর স্মরণ করব। আল্লাহ জিকির আমরা করব। কিভাবে জিকির করবো কোরআন আর আল্লাহর স্মরণ যদি কোরআন তেলাওয়াতের মাধ্যমে হয় তাহলে আপনার অন্তরে ব্যাথা থাকবে না আপনার অন্তরে দুঃখ থাকবে না এজন্য আপনি যদি দেখেন আপনার ফ্যামিলিতে বড় অশান্তি আপনি অজু করে আল্লাহর ঘর মসজিদে চলে যান কিছু সময় ফ্যামিলিকে ইগনোর করেন মসজিদে গেলে আপনার মাঝে শান্তি ফিরে আসবে আপনি শান্তি পাবেন কারণ আপনি আল্লাহ তাল্লাহর কোরআনের কাছে ফিরে যাচ্ছেন আল্লাহ হতালার কাছে ফিরে যাচ্ছেন আর আল্লাহকে যখন স্মরণ করা হয় কোরআন যখন তেলাওয়াত করা হয় আলা বিদিকির নিশ্চয়ই আল্লাহর জিকিরের মাধ্যমে তাতমা ইনুল কুলুব মানুষের অন্তর প্রশান্তি পায় স্যাটিসফ্যাকশন পায় মনে শান্তি আসে কাজেই আজ যারা আমরা অশান্তির দাবানলে দাউ দাউ করে জ্বলছি ঘরে বাহিরে শান্তি নাই কত জায়গায় কত দৌড়ালাম দৌড়াতে দৌড়াতে হয় আজ আমরা ক্লান্ত শ্রান্ত পর্যদ আমরা কোথায় যাবো চারদিকে মুক্তি দেওয়ার কোনো দিকে পথ নাই মুক্তি পাওয়ার মুক্তির কোনো আশা যেখানে নাই সেখানে আসুন আমরা নিজেরা নিজেদেরকে কোরআনের সঙ্গে রিলেটেড করি কোরআনের মাধ্যমে অন্তরের শান্তি নিয়ে আসি সম্মানিত ভাই ও বোনেরা যারা আমাদের সাথে আছেন আমরা অল্প কিছুক্ষণের জন্য রমজান হলো রহমতের মাসি ইফতার তারা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 প্রতিদিন সন্ধ্যা সাতটায় পর পুনঃ সম্প্রচার দুপুর আড়াইটায় বাংলাদেশে বিস বাংলায় পরিপূর্ণ ধ্বংস করে দেবে সুন্নতের অনুসরণ আল্লাহ নিকটে মনোনীত তিনি যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জানে তিনিও আমানতের খেয়ানত করেছেন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 আর কি আছে জানার জন্য দেখুন বিরতির পরে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি তখন আল্লাহ তালাও আমাদেরকে স্মরণ করবেন আপনি দুনিয়ার ঠুন কো মায়া তখন ভুলে যেতে পারবেন দুনিয়ার কে আপনাকে গালি দিল আর কে আপনাকে কষ্ট দিল আর কে আপনাকে ফাঁকি দিল আর কে আপনার সঙ্গে বকাবকি করলো আর কে আপনাকে দেখে চোখ রাঙ্গালো আর কে আপনাকে শাসাইল আর কে বা আপনাকে বেজ্জতি করার চেষ্টা করলো এরকম এগুলো আপনার কাছে তুচ্ছ ঘটনা হয়ে যাবে কারণ আপনি তখন বিগ পিকচার দেখবেন যে আপনি আল্লাহর জন্য কাজ করেন আপনি আল্লাহওয়ালা হয়ে গেছেন আর আপনি যখন আল্লাহওয়ালা হয়ে যান তখন আপনি দুনিয়াকে তুচ্ছ জ্ঞান করবেন বালত উল্য়া তদিয়া ওয়াল্লাহয়া তদুনিয়া হে মানুষেরা তোমরা তো দুনিয়ার জীবনকে বড়ই গুরুত্ব দাও কিন্তু আসল কথা হলো কি জানো ওয়াল কের তু আখেরাত হলো সর্বোত্তম এবং চিরস্থায়ী কাজেই আমরা যদি কোরআনের সঙ্গে আমাদের রিলেশন হয়ে যায় কোরআন যদি আমাদের সঙ্গী হয়ে যায় কোরআনকে যদি আমি বন্ধু বানাতে পারি তাহলে আমার অনেক দুঃখ কষ্ট চলে যাবে মনের অশান্তি দূর হয়ে যাবে এজন্য যখনই কোনো ভাই বোনরা টেলিভিশনে ফোন করে আমাদেরকে প্রশ্ন করেন যে আমরা কিভাবে মনের শান্তি পেতে পারি তখন আমাদের প্রথম সাজেশন থাকে প্রথম উত্তর থাকে যে হ্যাঁ আপনি আল্লাহর কোরআনকে বুকে ধারণ করুন বুকের জগদ্দল পাথর সরে যাবে আপনার বুকটা হালকা হয়ে যাবে আপনি ভালো ফিল করবেন ইউ উইল ফিল বেটার সো আল্লাহ এটা আপনি বুঝার জিনিস এটা বোঝাবার জিনিস নয় সেজন্য কোরআনের সব থেকে এটা একটা বড় মজেজা যে কোরআন যেই অন্তরের মধ্যে ঢোকে কোরআন যেই মানুষের কলবের মধ্যে ঢোকে সেখানে নূর দিয়ে ভরে যায় সেখানে আর অন্ধকার থাকতে পারে না আল্লাহ নৌবে নুরুল কোরআন হে আল্লাহ তুমি আমাদের অন্তরগুলোকে কোরআনের আলো দিয়ে আলোকিত করে দাও হে আল্লাহ তুমি আমাদের অন্তরগুলোকে কোরআনের নূর দিয়ে নুরান্বিত করে দাও এটা হলো আল্লাহ তালার কাছে আমাদের দোয়া একখান হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লাসম বলেছেন যেই মানুষের অন্তরের মধ্যে কোরআনের কোনো বংশ না এটা একটা সারাবাড়ির মতো এটা ডিফারেন্টলি বোঝানো হচ্ছে সারাবাড়ি মানে কি আপনার গ্রামে বা শহরে যেখানে আপনি থাকেন দেখবেন যে জমিদার বাড়ি অথবা অনেক পুরোনো শাঁস্তাখার আমলের কোন বাড়ি আছে অথবা সে মোগল আমলের কোনো বাড়ি আছে পুরাতন বিল্ডিং বিল্ডিংয়ের উপরে ঘাস হয়ে গেছে পুকুর আছে বড় একটা দিঘি আছে দিঘির পানিও খুব কালো দিনে দুপুরে মানুষ সেখানে যেতে ভয় করে এই ঘরের মধ্যে রোমগুলো ভাঙ্গাচুরা সেখানে চামচিকা থাকে সেখানে হুতুম পেঁচা থাকে সেখানে বেজি থাকে সেখানে সাপ থাকে বিভিন্ন বিষাক্ত বিচ্ছু থাকে মানুষ সেখানে যেতে ভয় পায় এটা হলো সারাবাড়ি ঠিক না এমটি হাউস এমন এমটি হাউস যেখানে সাপ থাকে বেজি থাকে চামচিকা থাকে যেখানে আপনার ফুতুম পেঁচা থাকে ভালো কেউ সেখানে থাকে না কোকিল কিন্তু সেখানে গিয়ে ডাকে না ময়না পাখি কিন্তু সেখানে গিয়ে ঘান ধরে না তাহলে সারাবাড়ির অর্থই হলো সেখানে বিষাক্ত সাপ বিচ্ছু এদের জায়গা কাজেই আল্লা রসুল সালে কোরআনের কোনো অংশ নয় এটা একটা ছাড়াবাড়ি নাথিং দে যদি আপনার অন্তরের মধ্যে সুরা ফাতিহাটা থাকে তাহলে ১১৪ ভাগের এক ভাগ নূর আপনার অন্তরের মধ্যে আছে চিন্তা করে দেখেন যদি আপনি আলামতারা পর্যন্ত জানেন দশটা জানেন আউট অফ হান্ড্রেড আপনার কাছে দশটা আছে তার মানে ১১৪ ভাগের দশ ভাগ নূর আপনার কাছে আছে আপনি এক্সাম্পল দিয়েছেন চিন্তা করে দেখেন একশো চোদ্দোটা সুরা মানে হলো একশো টা লাইট একশো চোদ্দোটা নূর তাহলে এখানে যদি পুরো একশো টা নূর আপনার অন্তরের মধ্যে থাকে তাহলে কি হবে আপনার পুরো অন্তরটা আপনার নুরান্বিত হয়ে থাকবে আলোকিত হয়ে থাকবে আর নূর যদি আপনার অন্তরে থাকে এই অন্তরে কি ব্যথা থাকবে এই অন্তরে কি কষ্ট থাকবে এই অন্তরে কি দুঃখ থাকবে এই অন্তরে কি না পাওয়ার যেই আপনার ফিলিং অনুভূতি সেটা থাকবে মোটেই থাকবে না কাজেই কোরআনকে আমি যে কোরআন আমি এ কোরআন নিয়ে হাঁটি আমি এ কোরআন নিয়ে ঘুমাই কোরআন নিয়েই আমার জীবন কোরআন নিয়ে আমার মরণ আমার অন্তরে কোরআন কাজেই এই কোরআন যতক্ষণ পর্যন্ত আমার অন্তরে আছে अंतर मजे को दुख थकबेना माझे व्यथा थकबेना कुर आन आपनार संगे थार अर्थ हल अपनी कुरान तेलावत करें आल्लार जिकिर आपनी करेंला आलर ध्याने ज्ञान जरा थे आल्ला के जरा स्मरण करें तर मूलत हल यृथिवीते सर्वश्रेष्ठ मानव सतान जख आल्ला आयात समूह के স্মরণ করানো হয় তুলিয়া আলা অজিলা হুমাত যখন তাদের কাছে আল্লাহকে স্মরণ করা হয় তখন তাদের অন্তরগুলো কাঁপতে থাকে আর যখন এই কোরআনের আয়াতকে তেলাওয়াত করানো হয় তাদের ইমান বেড়ে যায় আর আল্লাহর উপরে তারা বেশি বেশি করে তাবাক্কুল করেন আমরা যখন পৃথিবীতে জন্মেছি আমাদের একসময় ইন্তেকালও হবে এই দুনিয়াতে একবারই আপনি থাকবেন এর বেশি কিন্তু আপনি থাকার সুযোগ পাবেন না কাজেই এই জীবনে আমাদেরকে কোরআনের মাধ্যমে আমাদের অন্তরের সব গ্লানি দূর করতে হবে আমি বহু মানুষকে জানি যারাই আমার কাছে এসে পরামর্শ চান আমি তাদেরকে বলি যে কোরআনের সঙ্গে রিলেশন বিল্ড আপ করতে হবে কোরআনের সঙ্গে সম্পর্ক করতে হবে কোরআন অন্তরের মাঝে আপনি ঢোকান দেখবেন আপনার সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে ছেলে কষ্ট দিয়েছে মেয়ে কষ্ট দিয়েছে স্ত্রী কষ্ট দিয়েছে স্বামী কষ্ট দিয়েছে মা বাবা কষ্ট দিয়েছে বন্ধু বান্ধবে ফাঁকি দিয়েছে ভাই ব্রাদার আপনার জমি জমা কেড়ে নিয়েছে বহু কিছু হয়েছে কিন্তু এরপরে যদি আপনি কোরআনের সঙ্গে আপনার সম্পর্ক থাকে তাহলে আপনি অন্তরে শান্তি ফিল করবেন আর যদি আল্লাহ রব্বুল আলমিনের জিকির जो दिया जो आल्ला कुरआन जदि आपनारे ना थे क्योंकि अपनर मन शांति थकबेना यह क्योंकि आल्ला तला कुराना के जिक्र बोले जिक्र दुई अर्थ होते बस अर्थ है ये जिकिर एक अर्थ हलो सरण और सरण मान तो हलो का मन कर रिमेम्बरेंस आर जिकिर हलो होते अर्थ होते रिमाइंडार कारण मानुष के मन करा दे ফা এটা হতে পারে কাজেই সম্মানিত ভাই বোনেরা আমরা এই পর্বে যে আলোচনা করছি যে আল্লাহ কিতাব দান করেছেন যে মহা কিতাব আমাদেরকে দান করেছেন যে কিতাব হলো মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন এই কিতাবের মধ্য দিয়ে আমাদের অন্তরের শান্তি কিভাবে ফিরে আসতে পারে आजकलकार यूरोप अमेरिका व्यवस्थापना विभिन्न हस्पिटलगुलशेषकर जेखने मेन्टाल अपन पेशन वल्ड जिसने चप्पल व्यवस्था एवं से इंकाल मुस्लिम चापलें देर के ओ नियोग देा होनेकणर हस्पिटल आसपि जरा के बोले सेम जर लाइफर बेपारे को आशा भरोसा नहीं যাদের লাইফের ব্যাপারে ডাক্তাররা মনে করেন যে তারা হয়তো আর বেশি দিন পৃথিবীতে কন্টিনিউ করবেন না দুই মাস এক মাস ছয় মাস এক বছরের সময় থাকা ডাক্তারদের মোটামুটি অ্যাসেসমেন্ট এ সমস্ত মানুষেরও তো মানসিক শান্তি প্রয়োজন সেখানে যেটা করা হয়েছে বিশেষ করে মুসলমানদের জন্য চাপলেন্সির এই ব্যবস্থা করা হয়েছে যে সেখানে কোরআন দিয়ে আল্লাহর শরীয়ত দিয়ে হাদিস দিয়ে তাদেরকে বিভিন্নভাবে অ্যাডভাইস দেওয়া হয় এবং এমনও হয় অনেক খ্রিস্চিয়ান অনেক জুইশ পিপল অনেক আপনার ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত এই কোরআনের তারা অনেকে শেষ জীবনে এসে কোরআনের ভক্ত হয়ে যান অনেকে আছেন কোরআন তারা তেলাওয়াত শোনেন এবং অনেকে কোরআনের হেদায়ত অনেকের নসিব হয় এবং হসপিটালগুলোতে যেহেতু তাদের হাতে আর কোন চিকিৎসা নাই অনেক সময় ডাক্তাররা বলে দেন উই হ্যাভ ডান হোয়াট উই কুড ডু দেন নাও ইউ রিমেম্বার ইউর গড অ্যান্ড জাস্ট হয়ে যায় কোরআন ছাড়া আর কোনো কিছু না আমরা যারা মুসলমান আমরাও কিন্তু প্রত্যেকেই কোনো না কোনো অশান্তি আমাদের আছে মানুষের জন্য এটা হলো একটা কি চিকিৎসা একটা ট্রিটমেন্ট আপনি ভালো হয়ে যাবেন আপনি সেরে উঠবেন কাজেই এ কোরআনকে আল্লাহ তালা শেফা বলেছেন আমরা অসুস্থ হয়ে গেলে আমাদের শেফার দরকার আমরা বেমারগ্রস্ত হয়ে গেলে আমাদের ট্রিটমেন্টের দরকার আল্লাহ সুফহান হুয়া তালা বিশেষ করে মানুষের শারীরিক যেমন রোগ দিয়েছেন মানসিক রোগও দিয়েছেন অন্তরের রোগে যখন অন্তরটা রোগী হয়ে যায় এই রোগ সারাতে অন্তরে শান্তি আনতে আমাদেরকে অবশ্যই কোরআনের কাছে ফিরে আসতে হবে আল্লাহ আল্লাহর কাছে আমরা ফিরে আসতে হবে আল্লাহ কাছে যদি আমরা ফিরে আসি তাহলে অন্তরের অশান্তি দূর হবে আর শান্তির জন্যই তো সবকিছু একটু চান শান্তি চাই উই ওয়ান্ট পিস আর যেই দিন আল্লাহ দিয়েছেন এই দিনের নামও তো সালাম সিল্ম উদ্ুফ সিল্মে কাপ শান্তির দিন আল্লাহ আমাদেরকে দিয়েছেন আর টেলিভিশনের নামও তো পিস টিভি মাসাল্লাহ ভেরি গুড কম্বিনেশন আমরাও শান্তি চাই টেলিভিশনের নামও আমাদের শান্তি এবং আল্লাহ যে দিন দিয়েছেন দিনের নামও শান্তি মাসা আল্লাহ পিস আল্লাহ তালা যেন দুনিয়া এবং আখেরাতে আমাদেরকে পিস দেন আমাদেরকে শান্তি দেন কোরআনের মাধ্যমে যেন আমাদের অন্তরের শান্তি ফিরে আসে আল্লাহ আমাদের সবাইকে অন্তরের শান্তি দিন আজকের মতো আমরা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার সাথে থাকুন আপনার জাকাতো দানের অর্থ পাঠাতে পারেন আইআরএফআ ব্যাংক সাতচল্লিশ বার্মিংহাম জিউড বি এক পাঁচ এক पाउंड अकांट नमबर 0188 32 301 आइबान GB49 ARAY 3 008 301 132 301 सोट कोड 30 008 स्वेफ्ट BIC कोड ARAY GB 222 टाका पाथे आमादे रिमेल करून support at peace tv.tv peace tv मनुवतर समधान সমাজ সংশোধনের জন্য সমাজের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে কি কি আদাব সমাজকে দিতে হবে কল্যাণ সাধনের জন্য যখন দুজন মুসলিম একতলাফ করবে তার মূল নীতিটা কি একাফ জানতে হবে মনটা বড় করতে হবে মতান্তর থাকতে পারে কিন্তু যেন না क्यों गुरुत्वपूर्ण जान देख इी समाज गुरु बृहस्पतिवार सन्ध्या साढ़े पांच ट्रचार सकाल छंग